पीट िंगलार सुप्रिय दर्शक श्रोता पृथ्वी जो अवस्थाना नियमित आयोजन अंश ग्रहण करा आंतरिक सालाम और शुभे दर्शक श्रोता आसन आकिदा मौलिक विषयटर आलोचन अनेकगुलो पर्व अपन सामने इतिम्धे उपस्थापन करना এ পর্বের আলোচনায় আমরা আপনাদের সামনে এমন একটি বিষয়ের অবতারণা করতে চাই যে নবী খাওয়া রসুল্লাহ পোশাক পরিচ্ছদ এই সমস্ত বিষয়ে তিনি কেমন নীতি অবলম্বন করে চলতেন এবং পরিবারকে কিভাবে তিনি প্রশিক্ষিত করে তুলতেন সেই বিষয়গুলো আপনাদের সামনে আলোকপাত করবো ইনশা আল্লাহ আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করার জন্য যে সমস্ত মেহমান আমাদের কাছে আজকে তশরিফ এনেছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দি এসেছেন শেখ কাজী মোহাম্মদ ইব্রাহিম এবং শেখ হাসানীকুম এবং রয়েছেন শেখ আকরাম উজ্জামান বিন আব্দালাম আল মাদানী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন কেমন করে তিনি পরিবার পরিচালনা করার জন্য খানা ফিনা করতেন প্রসাদ পরিচ্ছাদ করতেন পড়াতেন আমরা সেগুলো জানবো যে শেখ হাসান জামিল প্রথমে আপনি উপস্থাপন করবেন ধন্যবাদ হজরত রসুল করিম সাল আলী ওসাল্লামের জীবনের প্রতিটা বিষয়ে আলোচনা এটা আমাদের জন্য একটা আবাদ আলহামদুলিল্লাহ এটা আমরা নিজেদেরকে ধন্য মনে করছি যে এমন একজন ব্যক্তিত্বের ব্যক্তিগত জীবনটা নিয়ে আলোচনা করছি যার সম্পর্কে আল্লাহ সুবাহ তালা বলেছেন যে ওই জীবনটাই তোমার আদর্শ আল্লাহ যার জীবনকে স্বীকৃতি দিয়েছেন আমার আদর্শ হিসাবে মূল মানদণ্ড নির্ধারণ করেছেন সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে পেরে নিজেকে অত্যন্ত ধন্য মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এবং আমাদের আলোচনার মাকসাদ কিন্তু একটাই উদ্দেশ্য একটাই যার মাধ্যমে আমরা নিজেদের মধ্যেও হজরত রসুল করিম সাল আলী আসাল্লামের সুন্না বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এবং আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকে এই বিষয়ে উজ্জীবিত করব যে আদর্শের প্রতিফলন আমাদের কাপড় পরতেন ঘুমাতে যেতেন কিভাবে এই বিষয়গুলোর মধ্যে আমি একটা দিয়ে শুরু করি পানি পান করা সম্পর্কে আলোচনা শুরু করি খানা পিনা সম্পর্কে সম্পর্কে শুরু করতে পারি তারা মানে যখন পানি পান করতেন তিনবার নিঃশ্বাস নিতেন মানে নিঃশ্বাস নিতেন মানে এটা না যে তিনি ওই গ্লাসের মধ্যেই নিঃশ্বাস নিতেন তা নয় তিনি বাইরে নিতেন ঢুকে মনে হয় এবার খাবারের বিষয়টা থেকে যায় এখানে অনেকগুলো দিক আছে তো একটা কমন মূলনীতি যেটা জীবনের একটি ছিল কোন খাদ্য কোনো খাদ্যকে তিনি দেননি খাদ্যটি খারাপ বলে মন্তব্য করেননি আল্লাহ নেয়ামত তো নাম নেয়ামতের তিনি অনেক সম্মান করতেন খুব ছোট হলেও তো তিনি খাদ্য নীতি ছিল তার যদি আগ্রহ হতো খাবার খেয়ে নিতেন আর যদি আগ্রহ হতো না তিনি খেতেন না কিন্তু আমরা তো দেখি একটু স্বাদ না লাগলে কি পাক করেছো কি এনেছো স্বাদ নেই স্বাদ লাগে না দুটো জিনিস আসে একটা হলো আল্লাহিস খাদ্য কেউ দোষারোপ করলেন না আর বসে একটা মূলনীতি ছিল আরেকটা নবীনীতি ছিল একজন মানুষের জন্য খুব বেশি খাদ্য একবারে প্রয়োজন নেই সোজা রাখবে এটা যথেষ্ট আচ্ছা যদি কেউ বেশি খেতে চাও সুখারা কে যদি আরো বেশি খেতে চাও পরিমাণ কি পেটকে তিন ভাগ করতে হবে এক ভাগ খাদ্য দিয়ে ভরবে আরেক ভাগ পানি দিয়ে আরেক ভাগ খালি রাখবে এটা হলো সর্বোচ্চ খাওয়া এর উপরে আর খাবার কোনো সুযোগ নেই মানুষের জন্য উচিত না এখানে খাদ্যের ব্যাপারে আছে তারপর খাদ্য দিয়েছেন কি অবস্থায় আমরা খেতে আল্লাহবা পানি পান নিষেধ করে আমাদের সমাজের জন্য একটা ফ্যাশন হয়ে গেছে বড় লোক হইলে বেশি ভদ্র হইলে বাম সাড়া মানে ধনী বড় লোক তোমরা বাম হাত দিয়ে খেয়ে শায়তান শেতান বাম হাতে অথচ এই রসুল সাল্লামের এই চরিত্র এই শিষ্টাচার না জানার কারণে আমরা এখানে আমরা আবার আমাদের সম্মান আমাদের দেখা যায় যে খাদ্য পাত্র থেকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে চেটে খাওয়ার এই প্রবণতাটা আজকে জন্য একটা কারণ আল্লাহ সাল্লাম নিজে যেমন এই সুন্দর আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করেছেন সাথে ছোট বাচ্চাদেরকেও তিনি কখনো ছাড় দেননি আমরা আজকে ছোটদেরকে মনে করি ও ছোট ও কি শিখবে একটু বড় হোক তারপর শিখে নিবে রাসুল সাল্লাই এর সাথে কে সেই সাহাবে আমরুব নাবি সালামা তাকে বললেন রাসুল সালাম বললেন্লা বলো সর্বপ্রথমে আল্লাহকে স্মরণ করো তারপর তোমার ডান হাত দিয়ে খাও যেটা সামনে রয়েছে তোমার সেটা আগে খাও তাহলে এই ছোট্ট বাচ্চাদের কেউ বাম হাতটা ইউজ করতে অধিকাংশ এর কুফল সম্পর্কে যদি দর্শকদের আসলে তো বাটি প্লেট এগুলো তো পানি দিয়ে ধোয়া যায় তো এইগুলো যদি আমি মনে করি যে ডানহাত দিয়ে এই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালো ব্যবস্থা গ্রহণ করতে পারি প্রত্যেকের জন্য যদি গ্লাস থাকে তারপরও আমরা আমাদের যুগে তো অনেক ব্যবস্থা হয়েছে টিস্যু দিয়েও ধরতে পারি হ্যাঁ তারপরে আমরা অনেকেই তারপরও আমরা বাম হাত ব্যবহার করব না এখানে একটা অত্যন্ত মানে লক্ষণীয় বিষয় যে আমরা গ্লাসটাকে নোংরা করবো না দেখে বাম হাত ব্যবহার করবো আল্লাহরা কি আমি নোংরার ভয়ে যে বাম হাতে খেলাম শয়তানের অনুসরণ হলো রসুল সাইসলাম অনুসরণ ছাড়া পড়লো এতে যে রসুলের সুন্নাটা নংরা হয়ে এটা কি দিব অনেকে আবার লাগায় আসলে তো ডান হাতে খেতে বলেছি দুই হাতের কথা তো না দুই হাত না আমাদের নিজস্ব আমাদের কথা থেকে আবারও ফিরে আসে বর্ণনা করেছেন ওখানে হয়তো আমি বলছিলেন এই কথাটা যে কানাতিয়া ইয়াতই সুফের সফা আমার আচ্ছা চারদিকে ছিল মানে এখান থেকে একটু এখান থেকে একটু এই প্রবণতা কিন্তু আমাদের সমাজে আমরা যখন একসাথে খাই বিশেষ করে বিয়ে সাদির মজলিসে তখন আমরা লক্ষ্য করি অত্যন্ত মানে লজ্জার সাথে দেখি বিষয়টা বেশি খায় যারা শাহ বলেছেন একটু খাদুক টাইপের যারা পেটুক টাইপের যারা তারা তখন আমরা দেখি যে যেই পাত্রটার মধ্যে গোষ্ঠের পরিমাণটা বেশি আরেকজনের সামনে দেয়া তিনি উঠে গিয়ে ওখান থেকে নিয়ে আসেন ধারাবাহিক আমরা ফিরে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নেচ্ছি। বিরতির পর আবারও সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলি ওয়াশাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বিশ বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শনাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন প্রতি মঙ্গলবার সকাল সাতটায় বাংলাদেশে A prophet who commanded the birds, insects and animals? Want to know more? Join us for Stories of the Prophet. The Quran is a part of the Quran. Quran is a part of the Quran. I'm not Quran is a part of the Quran. जान जीवन के चले मु इदर्श পর্বভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপহার দিচ্ছিলাম এর ধারাবাহিকতায় আমরা রসুল করিম সাল্লাই আলিহালের জীবনের এই যে খুঁটিনাটি বিষয় করতেন আল্লাহ আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ আমরা নোংরামি আমরা দেখি তবে এক্ষেত্রে আরেকটা হাদিসও আসছে খাবার যদি এক জাতীয় হয় তাহলে আসলে বিভিন্ন জায়গা থেকে নেওয়া যায় সমস্যা থেকে আর যদি বিভিন্ন টাইপের হয় উচিত হবে না এখানে বর্তমান বিশ্বব্যাপী খাদ্যের ব্যাপারে নবীজির একটা সন্ন্যতির উপরে আমল শুরু হয়েছে তিনি যখন খেতে বসতেন বসাটা তিন ভাবে একটা হলো এই পদ্ধতি গুলো নিয়ে এসছেন তো এইটা ডক্টর মাহমুদ তারেক সুন্নত আধুনিক বিজ্ঞান একটা বই লিখেছেন একজন বড় ডাক্তার বিশ্ববিখ্যাত বললেন যে আমি করিয়ে গেলাম করিয়ে গিয়ে দেখি সবাই দুই পায়ের উপরে বসে খাচ্ছে যে বড়ি মোটা হওয়া যেটা বড় সমস্যা এটা এই চেয়ারে বসে খেলে পেট তো একেবারে ছেড়ে দেয়া থাকে তখন এটাতে খাদ্য বেশি ঢুকে যায় আর এইভাবে বসলে এটা চাপা থাকে তো বেশি খেতে চাইলেও বেশি ঢুকবে না এবং জীবনে কখনো ময়দার রুটি খেতেন না গমের ভুষি সহ উপরের মোটা চামড়া সহই তৈরি করা হতোদের দিন দুনিয়ার উভয় বরকত বিষয় একটু আমার মনে আলোচনায় আসা দরকার হচ্ছে ওই বসার যে বিষয়টা বললেন আমরা কিন্তু শুরুতে একটা কথা বলেছিলাম এটা দর্শকদের মনে থাকার কথা যে আমরা যেই সুন্নাগুলো নিয়ে এখন আলোচনা করছি কেউ যদি এগুলো না মানে তাহলে তিনি গুণাহার হবেন না কিন্তু যদি মানেন তাহলে তিনি রসুল করিম সাল্লা আলিয়াল্লামের আদর্শের উপর আছেন আমরা কোনটার ক্ষেত্রে গুণা হবে কোনটার ক্ষেত্রে আল্লাহ রসুল্লাহ নিষেধ করেছেন অথবা শয়তানের তারপর আর একটা বিষয় আছে এই অন্য কিন্তু আমাদের কি নিষিদ্ধ বা অপরাধে পরিণত হয়ে যেতে পারে গুনার কাজ হইতে পারে কারণ আল্লাহ রসুল সাইসলাম একজনকে বলেছিলেন যে তুমি ডান হাত দিয়ে খাও তো বলছি যদি আমরা অহংকার পোষণ করি রসুল সাইসাল্লামের চরিত্র রসুল সাইসাল্লামের একটা আদর্শ জানার পর যদি অহংকার পোষণ করি অবজ্ঞা পোষণ করি না আমার দরকার কি আমি মানব না তো ওই লোক কি বলেছিল আল্লাহ রসুল থেকে ডানহাত দিয়ে খেতে বলে ও বললো লাহ রসুল সাইসালাম বললেন লাস্তাত আতা জি জি জি বসার ক্ষেত্রে যে ব্যাপারটা একটু পরিষ্কার হওয়া দরকার অনেককে আমি দেখেছি মানোনা যে সুন্না আদায় করতে গিয়ে আমি সুন্নাকে ঠাট্টা মজাকের বস্তু বানিয়ে দিয়েছি এটাও কিন্তু একটা খারাপ দিক যেমন হোটেলে আমরা অনেক সময় খেতে যাই ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা কিন্তু আমি নিজেকে অত্যন্ত মোত্তাকি করে আমি আমি নিজেকে করতে বললাম যে আমি ওই চেয়ার টেবিলে খাবো না খেলাফ আমি সবাই চেয়ার টেবিলে বসে খাচ্ছে আমি পাশে এক জায়গায় বসে নিচে বসে খেলাম আমার কাছে মনে হয় এটা দৃষ্টিকোট তো অবশ্যই সুন্নাকে ঠাট্টা করা হচ্ছে সুন্না যেন ঠাট্টার বস্তুতে পরিণত না হয় যে সমস্ত সুন্নাগুলো আদায় না করলে এই ক্ষেত্রে আমার ওইসুলটা যে এই যে বসার নিয়ম গুলো এর জেরে শুধুমাত্র যে রসুল যেগুলো রসুল হিসাবে বলেছেন বা করেছেন সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে সেটা যেকোনো কারণে ছাড়ার কোন উপায় নাই যেটা সাহেব বললেন কুসুন্নাথিবাহা এই বেকুবদের জন্যে আমি আমার রসুলের হাবিবের শূন্য ছাড়তে পারবো না সেগুলো কোনগুলো যেগুলো রসুল করেছেন রসুল হিসেবে কিন্তু রসুল যেগুলো আমার স্বাস্থ্যের দিক লক্ষ্য করে একজন মুরব্বী হিসাবে যেগুলো আমাকে দেখিয়েছেন করিয়েছেন বা বলেছেন সেগুলো যেগুলো ছাড়া আমার জন্য জায়জ নিষেধ না একটা বিষয় মনে হয় আমাদের একটু ই হয়ে যাচ্ছে খাওয়ার সময় আমরা যেমন নিষিদ্ধ যেটা কিন্তু ডান হাত দিয়ে খাওয়া ডান হাত দিয়ে খাওয়া বাম হাত দিয়ে খাওয়া এখানে হলো জায়েজ না বিষয় আপনাকে ডান হাত দিয়ে খেতে হবে যতক্ষণ ডান হাত আপনার সুস্থ রয়েছে সবল রয়েছে সচল রয়েছে আল্লা রসুল বললেন যে ব্যক্তি খাওয়ার শুরুতে আল্লাহকে স্মরণ করবে তাহলে যে শয়তান অপেক্ষায় ছিল তার সাথে খাওয়ার জন্য বলার সাথে সাথে সেই শয়তানরা পান করা বা খাওয়া যে কোনো বিষয়ের ক্ষেত্রে যদি এমনও অনেক সময় হতে পারে মানুষের আপনি শুরু করলেন সেই মুহূর্তে কোনোভাবে বিসমিল্লা ছুটে গেছে ইসলামে তাও সুন্দর বিধান খাওয়া পানাহার বিশেষ করে খাওয়ার শেষে অত্যন্ত সুন্দর সুন্দর দোয়া আছে কমপক্ষে আলহামদুলিল্লাহ বলবো আর এরপর যে রয়েছে এটি বহুল প্রচলিত দোয়া সেই দোয়াটি মূলত সহি নয় আমরা শেষ সময় এসে উপনীত হয়েছি আমরা বাকি পর্বে ইশাল বাকি কথাগুলো আলোচনা করব। আমরা খাওয়ার যে বিষয়টি আলোকপাত করলাম নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন جو نبی محمد صلی اللہ পানাহারের ব্যাপারে آدرش করে। من چل آسن آدرشگے ہما আমরা আমাদের বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমরা سننا করি তাহলে ہم আমরা আল্লাহ جیونے باسوائن کرشچر اللہ প্রাপ্ত হব এবং پراپت জীবনে আমাদের মুক্তিটা ان شاء اللہ আহুলক আস্তফুলকমস আসসালামুকরি মোহাম্মদন রসুল্লা মোহাম্মদন রসুল্লা অর্জুর কে অঞ্চল রহমা হব আপা কে অঞ্চল করি মোম আপা অঞ্চল আমি মোয়া পিক যা যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যা রাত বারোটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় ইসলিস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 डायल कर जाकिर के प्रति शनिवार रत साढ़े सातट शार पुनः सम्प्रचार सकाल साढ़े नशे बीस टी बांगला